আব্দুর রহমান ইবনু আবু বকর রাজি আল্লাহ বর্ণনা করেন আসসাবে সুফাই কতক অসহায় গরিব লোক ছিলেন নাবী সাল্লাহ আলাইস্লাম একবার বললেন যার ঘরে দুজনের খাবার আছে সে যেন এদের মধ্য হতে তৃতীয় একজন নিয়ে যায় আর যার ঘরে চারজনের খাবার রয়েছে সে যেন এদের মধ্য হতে পঞ্চম একজন বা ষষ্ঠ একজনকে নিয়ে যায় অথবা নাবী সাল্লাহু আলি সাল্লাম যা বলেছেন আবু বাকর রাজিয়াল্লাহ তাল্লাহ্ন তিনজন নিলেন আর নাব সাল্লাহু সাল্লাম নিয়ে গেলেন জন। এবং আবু বকর রাজেলাহতালাহু তিনজন আব্দুর রহমান রাজেলা তালাহু বলেন আমি আমার আব্বা ও আম্মা আবু উসমান রাজেলা তালাহ রাবি বলেন আমার মনে নেই আব্দুর রহমান রাজেলাতালাহু কি এও বলেছিলেন যে আমার স্ত্রী ও আমাদের পিতা পুত্রের একজন গৃহবৃত্ত ছিল আবু বকর রাজিলাহ তালাহ ওই রাতে নবিজির বাড়িতেই খেয়ে নিলেন এবং ঈশার সালাদ পর্যন্ত সেখানেই অবস্থান করলেন ईशार सलात पर पुनरबल्लाम गृहे गमन करलें नबी सल्लाम रतर खबर खावा शेष ना हवा पर अवस्थान करलें अनेक रतर पर बाड़ी फिर तक तर स्त्री मेहमान पाठिए दिए आपने कथाएँ तर की रतर खबर दाओनी स्त्री बोलें आपनर ना आसा पर्त तरा खबर खेते राजी हननी तक घर लोक जन खबर दिए কিন্তু তাদের অসম্মতির নিকট আমাদের লোকজন হার মেনেছে আব্দুর রহমান রাজি আল্লাহ বলেন আমি তাড়াতাড়ি সরে পড়লাম আবু বকর রাজি আলাহ বললেন ওরে বেউকুফ আহম্মক আরও কিছু করা কথা বলে ফেললেন অতপর মেহমান পক্ষকে সম্বোধন করে বললেন আপনারা খেয়ে নিন আমি কিছুতেই খাব না আব্দুর রহমান রাজি আলাহ বলেন আল্লাহর কসম। আমরা যখন গ্রাস তুলে নিই তখন দেখি পাত্রের খাবার অনেক বেড়ে যায় খাওয়ার শেষে আবু বাকর রদি তাল্লাহ্ন দেখলেন তৃপ্ত হয়ে আহারের পরও পাত্রে খাবার আগের চেয়ে বেশি রয়ে গেছে তখন স্ত্রীকে বললেন হে বনি ফিরাজ গোত্রের বোন ব্যাপার কি তিনি বললেন হে আমার নয়নমণি খাদ্যের পরিমাণ এখন তিন গুণের চেয়েও অধিক রয়েছে আবু বকর রদিল তালাহু তা হতে কয়েক লোকমা খেলেন এবং বললেন আমার কসম শয়তানের প্ররোচনায় ছিল অতপর অবশিষ্ট খাদ্য নাবি সাল্লাহ আলিয়াল্লামের নিকট নিয়ে গেলেন এবং ভোর পর্যন্ত ওই খাদ্য নাবী সাল্লাইসাল্লামের হেফাজতে রইল রাবি বলেন আমাদের ও অন্য একটি গোত্রের মধ্যে সন্ধি ছিল চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়াতে তাদের মোকাবেলা করার জন্য আমাদের জনকে নেতা বানানো হলো। প্রত্যেক নেতার অধীনে আবার কয়েকজন করে লোক ছিল আল্লাহ ভালো জানেন তাদের প্রত্যেকের সঙ্গে কতজন করে দেওয়া হয়েছিল আব্দুর রহমান রাদিল তালাহু বলেন এদের সকলেই এ খাবার হতে খেয়ে নিলেন অথবা তিনি যেমন বলেছেন